ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ ধারণ করা আল্লাহ আল্লাহর আদেশ কিন্তু সেই সময় আপনার চাহিদা হচ্ছে একটু ঘুমিয়ে থাকি রাত্রে একটায় শুয়েছি ডিউটি থেকে এসে শুয়েছি রাত্রে দুইটার সময় এই চারটার সময় উঠি কি করে কিন্তু আল্লাহর আদেশ আপনাকে উঠতেই হবে আপনাকে সুন্দর লাগবে শেখ করে থাকলে একেবারে ক্লিন প্রিন্সের বাচ্চা মতো লাগবে কিন্তু আল্লাহ আদেশ আপনাকে দাঁড়িয়ে রাখতেই হবে আপনার মনে যাচ্ছে আপনি নারী আপনার মনে যাচ্ছে আপনার সৌন্দর্যকে সমাজের সব মানুষের কাছে দেখাবেন আপনার ফিগারটা খুব আপনার ফিগারটা সেই রকম আপনি খুব সুন্দরী আপনি আপনার এই দেহ তত্ত্ব এটা সেটা সারা দেশের মানুষকে দেখাবেন এটা আপনার মনে যাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন তোমাকে হিজাব করতেই হবে পর্দায় থাকতেই হবে তোমার জন্য নির্ধারিত কয়েকজন পুরুষ ছাড়া তোমার বাপ তোমার ভাই তোমার চাচা তোমার মামা তোমার স্বামী এই নির্ধারিত তোমার সন্তান নির্ধারিত কয়েকটা শ্রেণী ছাড়া তুমি কারো কাছে তোমার চেহারাকে উন্মুক্ত করতে পারবে না তোমার শরীরকে দেখাতে পারবে না কিন্তু আপনার মনটা চারো হতো আমার ছোট ভাইয়ের মতো দেবর আমার ছোট ভাইয়ের মতো আর এই দেবরকে তো আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওর মায়ের মতো আমার সন্তানের মতো জিনা। আপনি ওর মামান ও আপনার সন্তান নয় आल्ला हिजाब करते ही देवर देवर आगुन आगुन आगुने पत्रपत्री के देखते मार गोला मायर मत भारत जीना आल्ला हुकुम मानते ही आपनी दारिद्रवस्था पड़े गुदे पैसा लागें পয়সা লাগিয়ে কত মানুষ বড় হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর হুকুম না দেওয়া যাবে না আপনি যাওয়া যাবে না যেতে পারবেন না ধৈর্য ধারণ করেন সিয়াম পালন করেন না খেয়ে বসে থাকবেন কিন্তু জেনার কাছাকাছি যাওয়া যাবে না আপনি মনে করছেন ব্যবসায়ী হিসাবে প্রতি কেজিতে একশো গ্রাম কম দিলে পরে আপনার অনেক লাভ হবে म दिए बड़ लोक होते खबर करते ही असुस्थ अवस्था खूब कष्ट मानूस आपकी जदू कर जदू थे निष्कृति पवारक जदुगर काबिज नहीं आसते हैं जीना पार्बन ना कारण आल्ला জাদু করা যাবে না না আল্লাহ নিষেধাজ্ঞা ওর যেমন কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওখানে যাওয়া যাবে না এরকম আল্লাহ প্রত্যেকটা আদেশের উপরে খবর করতে হবে এবং আদেশকে পালন করতে হবে ধৈর্যের সাথে পালন করতে হবে धैर्य निषेधा धारण जतना मन चादी मस्तिष्क जदि समाज मानूष करतेमान दिध्वंसी विषय पार्बे ना अपनी तीन नम्बर हो कल्याण कल्याण धर्य धारण कर এই তিন প্রকারের খবর আমরা কোরআন সন্না থেকে খুঁজে পাই আল্লাহ হয়ে জিনা ওই আদেশ মানায় কোনো ফলাফল পাওয়া যাবে না আল্লাহ নিষেধের উপরে আপনি বিরত থাকবেন কিন্তু না না। খুঁজে পাবেন মেনে কিন্তু ধৈর্য ধারণ করবেন না তাকদীর তো আপনাকে মানতেই হবে কিছু করার নেই তো আপনি চাইলেই তাকবিরের জোড়া লাগাতে পারবেন না যে আপনার তাকবির কুনতে ড্রেনের পাশে বসে থাকে ও ময়লার বসে থাকে যে আপনার তাকদির পরিবর্তন করছে ও ড্রেনের মধ্যে ঘুমায় ও নিজের তাকদিরই পরিবর্তন করতে পারছে না তার মানে তাকদির পরিবর্তন হবে না যা ছিল তাই হবে এই তাকদির উপরে সন্তুষ্ট চিত্তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সন্তুষ্টির সাথে ধৈর্য ধারণ করতে হবে এই আপনি আরো ভূখণ্ডে গেলে দেখবেন বাবা মারা গিয়েছে সন্তান পুরস্কার আলহামদুলিল্লাহ ইনাল এই কথা যদি আমরা এই দেশে মরি আপনার বাপ মসে যদি বলে আলহামদুলিল্লাহ বলবে বঞ্চিত করিল্লা ও আলহামদুলিল্লাহ বলতে না এটা আল্লাহর হুকুম ছিল আপনাকে আল্লাহর প্রশংসা করতেই হবে এবং আপনাকে বলতে হবে ইন্না দিল্লা ইন্না যে আল্লাহ আল্লাহ আপনার বাপকে নিয়ে গিয়েছে আপনি আল্লাহ প্রশংসা করবেন না আল্লাহ প্রশংসা করে তার উপরে ধারণ করবেন না আপনি কেমন বান্দা আল্লাহ আমার মুসুল্লি আমার মসজিদ এক মসজিদ আহতি করতাম ওই মসজিদের যে মুসুল্লি মুতওয়াল্লি ছিল সে মারা গেল তার পাঁচটি ছেলে বাসায় গেছি আমার কাছে খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে এই লোকটা মসজিদ তৈরি করলো এই সেই তো ওদের একটা কালচার হচ্ছে যে বাড়িতে লোক মারা যায় ওই বাড়ির পুরুষগুলো যারা আসে তাদেরকে শোক প্রকাশ করতে তাদের সাথে কোলাকুলি করে কোলাকুলি বলতে গালের সাথে গাল মিশায় এবং তারা নিজেরা সব প্রকাশ করে তা আমি গেছি যাওয়ার পর বলতেছে আসহামদুলিল্লাহ বাবা মি মতে আল্লাহর প্রশংসা যে আব্বা মারা গেছে আমি তখন হাসতে দেখা গেল বলছে কি রে পাগল নাকি তারপর আলহামদুল্লাহ সম্পদ লড়ি বাপ মরে গেছে আল্লাহ আকবর আল্লাহ তারা যখন দাওয়াত পৌঁছে দিলেন যখন দিনের জ্ঞান পেলাম তখন বুঝলাম যে আলহামদুলিল্লাহার মর্মার্থটা কি মর্মার্থটা কি যা কিছু খুয়া গেছে আলহামদুলিল্লাহ যেই অবস্থাতেই আছেন আলহামদুলিল্লাহ আপনি একটু আপনার নিচের দিকে তাকিয়ে দেখেন আপনার নিচের মানুষগুলো আরো করতে আছে আপনার আজকে ব্যবসায় লস হচ্ছে গত তিন মাস যাবৎ কোনো লাভ হয়নি আপনি দেখেন না আপনার নিচের শ্রেণীর মানুষগুলো নাকে নাকে রাস্তার পাশে পড়ে আছে আপনার নিচের শ্রেণীর মানুষগুলো ভিক্ষা করে খাচ্ছে আপনাকে তো আল্লাহ তাহলে ভিক্ষার ঝুলি তুলে দেননি আপনি অসুস্থ হয়ে বাড়িতে যাচ্ছেন ব্যাথা বেদনা সহ্য করছেন আপনি একটু হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ গিয়ে দেখেন আমার এই পায়ে যখন এক্সিডেন্ট করলাম এখানে বিশাল ক্ষত খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগতেছে এটা ওইটা সেইটা এরপর যখন এই চিকিৎসার জন্য গেলাম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তখন গিয়ে একটা ছেলেকে দেখলাম জোর একটা ছেলে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে আর এই ছোট দুইটা দেখা যাচ্ছে পুরা শরীর হচ্ছে ব্যান্ডেজ করা আগুনে পুড়ে পুরো শরীরে এই আঙ্গুল টাঙ্গুল সব ওকে দেখে তখন বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত ভালো রেখে খালি চোখ দুটা দেখা যাচ্ছে ষোলো সতেরো দিন যাবো চোখ মোটা ছোট্টা ওই যখন দেখা গেছে পুরো শরীর ব্যান্ডেজ করা তখন বুঝলাম কত ভালো রেখেছে যখনই তাকবিরের মধ্যে একটু ভালো নটর মটর দেখা যাবে তখনই আপনি আপনার নিচের দিকে তাকাবেন যে ওর অবস্থাটা কি ওর অবস্থাটা কি ওর অবস্থাটা কি তখনই দেখবেন যে প্রশংসা নিচে না তাকিয়ে উপর দিকে তাকা নাল্লা আমি বস্তিতে থাকি ও বেলা ছয়তালায় থাকে ছয়তালার বাড়ির পাশেই বসতি না বাড়ির পাশে বিল্ডিং এর পাশেই তো বস্তি বুঝতে হবে যান না আটতলা দশতলার পাশেই হচ্ছে বস্তি এখন বস্তির লোকজন ওইবারে খালি গাড়ি দেয় অমুকের খোলা তমুকের খোলা কি করে না করে ওরাই সব পাইলো আমরা কিচ্ছু পাইলাম না উপরে তাকাচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ও তো জুতা মাথায় দিয়ে ঘুমিয়ে আছে আমি তো অন্তত একটা টিম ছেড়ে নিচে আছি একটা ছাপড়ার নিচে আছে যখনই কিছু হবে নিচের দিকে তাকাবেন উপর দিকে উপর দিকে তাকালে আফ্রোস বাড়তে থাকবে सक्रिय आसलहर आदेश खबर करा अल्लाहर नीचे खबर करा तकबीर भलो मंद उभय फैसला ধৈর্য ধারণ করো আল্লাহ তালা আমাদেরকে যথাযথ ভাবে ধৈর্য ধারণ করার করেন এই ধৈর্যই হচ্ছে ধারণ করো অসাবিরু ধৈর্য ধারণ করার মতো করে ধৈর্য ধারণ করো অরাবিতু এবং তোমরা ধৈর্যের বেল্টটাকে পরিধান করো শক্ত করে পরিধান করো ধৈর্যের বেল্ট এবং আল্লাহ কে ভয় করো লাল্লা কুমটুকলি হবে যদি এটা করতে পারো তোমাদেরকে আল্লাহ তালা বিজয় দান করবে। যদি করতে পারো আল্লাহ বিজয় দান করবে ফয়সালা রাস্তায় হাঁটতেই হবে না খেয়ে থাকতেই হবে চাকরিরের ফয়সলা গালবন্ধ শুনতেই হবে চাকরিরের ফয়সলা জেনে যেতেই হবে চাকরিরের ফয়সলা মৃত্যুবরণ করতেই হবে চাকরিরের ফয়সলা সম্পদ বিনষ্ট হবে চাকরিরের ফয়সলা বাবা মা ঘর থেকে বের করে দিবে ইমানের কারণে এই অবস্থায় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধভাবে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ আমাদের ইমানের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আইলে বারাকাত দান করেন আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন